আবু হুরাইরা ওয়াদিল্লাতলা আনহু হতে বর্ণিত নবী সাল্লাম বলেছেন গত রাতে একটা অবাধ্য জিন হঠাৎ আমার সামনে প্রকাশ পেল রাবি বলেন অথবা তিনি অনুরূপ কোনো কথা বলেছেন যেন সে আমার সালাতে বাধা সৃষ্টি করে কিন্তু আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দিলেন আমি ইচ্ছা করেছিলাম যে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও কিন্তু তখন আমার ভাই সুলামা আলাহিসাল্লাম এর এই উক্তি আমার স্মরণ হল হে প্রভু আমাকে এমন রাজত্ব দান করো যার অধিকারী আমার পরে আর কেউ না হয় সুরাস সাদ আয়াত আটত্রিশ পঁয়ত্রিশ বর্ণনাকারী রাও রহমতুল আলাহে বলেন নবী সাল্লাহু আলাইসাল্লাম সেই শয়তানটিকে অপমানিত করে ছেড়ে দিলেন